শিশুরা কিন্তু অনুকরণ প্রিয় ওরা আমাদেরকে দেখে শিখে এমন কি হয় না আমরা তাদেরকে বলি এই যে এদিকে আসো তোমাকে কিছু দিব এবং তাদেরকে কিছু দিলে তারা কিন্তু অনেক খুশি হয় আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করবো একজন নাম ছিল আব্দুল্লাহ তিনি যখন ছোট ছিলেন, একটি ঘটনা। তিনি বলছেন একদিন রসুল্লাহ সাল্লাম আমাদের ঘরে বসে ছিলেন। তখন আমার মা আমাকে ডেকে বললেন এই যে এদিকে এসো তোমাকে কিছু দিব রসুল্লাহ সালি সাল্লাম তাকে প্রশ্ন করলেন তুমি তাকে কি দেয়ের ইচ্ছা করেছো তিনি বললেন আমার ইচ্ছা তাকে কিছু খেজুর বললেন। যদি তুমি তাকে কিছু না দিতে তাহলে এই কারণে তোমার একটি বাচ্চাদের সাথে আপনার মিথ্যা প্রতিশ্রুতি আপনাকে করছে মিথ্যাবাদী তাকে শিক্ষা দিচ্ছে কিভাবে ওয়াদা করে সেটা ভাঙতে হয় তাই এ ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকব। কারণ আপনার বাচ্চিক আচরণ হলো আপনার সন্তানের ভবিষ্যৎ চরিত্রের ভিত্তি